আল আপনাদেরকে এর জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আল কোরআনের দিগ বিজয়ী বিশ্ববিজয়ী চিরন্তন সত্য মূলনীতি সমূহ একের পর এক আমরা এই অনুষ্ঠান থেকে বর্ণনা করে চলেছি আলহামদুলিল্লাহ আল্লাহর সুন্দর তৌফিক কামনা করছি যাতে করে এই অনুষ্ঠানটি এখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে কোরআনিক জ্ঞান লাভ করে আমাদের জীবনকে ধন্য করতে পারি প্রিয় দর্শক আজকে যে মূলনীতিটি আপনাদের সামনে নিয়ে আসব অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিশেষ করে এই যুগে মিডিয়ার যুগে যখন একটি সংবাদ বিশ্বময় ছড়িয়ে দেওয়ার মতো মুহূর্তে ছড়িয়ে দেওয়ার মতো মানুষের কাছে সেই প্রযুক্তি চলে এসেছে একটি তিলকে হিমালয়ের মতো করে বিশালভাবেও প্রমাণিত করার চিত্রায়িত করার প্রযুক্তি এসে গেছে আবার হিমালয়ের সমান একটা সংবাদকেও তিলের মতো ছোট করে ফেলার সে প্রযুক্তি মানুষের কাছে চলে এসেছে বিশেষ করে যখন নবী সাল্লা সাল্লাম থেকে যে সহিদৃষ্টি এসেছে কেমতের আগে অনেকগুলো বছর আসবে প্রতারণাকারী বছর বছরে আবার প্রতারণা করবে সত্যবাদী কে মিথ্যাবাদী বলা হবে ওই বছর গুলোতে একজন সত্যবাদী কে হাজারো মিডিয়ায় বলবে মিথ্যু মিথ্যাবাদী ওই সাদুপি কাজিব আর একজন মিথ্যাবাদী সত্যায়ন করা হবে সত্যবাদী বলে প্রমাণিত করার ব্যবস্থা করা হবে পৃথিবীর সব মিডিয়া মিলে বলবে হ্যাঁ ওই কথাটা সত্য আসলে চরম মিথ্যা। মিথ্যা। একটা ধ্বংস হয়ে যাবে একটা মিথ্যাচারের কারণে সেটা চরম মিথ্যা কথা কিন্তু বিশ্বের সব মিডিয়া মিলে বলবে এটা সত্য মানুষ বিশ্বাস করবে সত্য আসলে একেবারে অসত্য তো এই যে তত্ত্ব প্রবাহ কেমন হওয়া উচিত একটি সংবাদ শুনলে পড়ে। সাথে সাথে বিশ্বাস করা উচিত নাকি সাংবাদিককে দেখা উচিত কে সাংবাদিক কি সংবাদ দিয়েছে কি আছে সংবাদের মধ্যে বিশ্বের তথ্য প্রবাহকে কোন নীতিতে বিশ্বাস করব বা অবিশ্বাস করব বিচার করে ডিলেট করে দেব অথবা গ্রহণ করব। একটা সংবাদ শোনার পরে যে সাংবাদিকের চরিত্র নিয়ে বিচার বিশ্লেষণ করা কি সংবাদটা দেয়া হয়েছে সেখানে যে বুঝের ব্যাপারটা আছে সেটাও যে বুঝতে হবে ইত্যাকার বিষয় নিয়ে যে মহান কৌরানিক মূলনীতি সংবাদ প্রবাহকে বিশ্বের ইনফরমেশন জগৎকে তথ্য প্রবাহকে সঠিক খাতে প্রবাহিত করার জন্য অনেক সুন্দর একটি মূলনীতি আল্লাহতলা দিয়েছেন এই মূলনীতিতে যদি সারা পৃথিবীর মানুষ সচেতন হয় সারা পৃথিবীতে কোনো ভুল তথ্য দিয়ে কোন ব্যক্তি কোন রাষ্ট্র কোনো গোষ্ঠীকে ধ্বংস করার এই করুণ দৃশ্যগুলি আমাদেরকে দেখতে হবে না বিশ্ব শান্তির জন্য কোরআনের এই মূলনীতিটি অবশ্যই সারা পৃথিবী ব্যাপী পালন হওয়া এটা ফরজ সে মহান মূলনীতিটি ছোট্ট কয়েকটি কথায় আল্লাহ জানিয়েছেন আল্লাহ তো এটাই করেছেন সমগ্র কোরআনে ছোট্ট কথায় এক সাগর জ্ঞান আমাদেরকে দিয়েছেন সুনাল হুজুরাতে ছয় নম্বর আয়াত যদি আসে তোমাদের কাছে যদি কোনো সংবাদ পরিবেশন করে ফাতাবাইনু সেটা খুব ভালো করে বুঝে নাও যে সে কি বলল ভালো করে বুঝে নাও অন্য আরেককে রাতে আছে ফাতাসাব সেটা কে বলছে কতটা বস্তুনিষ্ঠ কতটা বিশ্বাসযোগ্য সেটা ভালো করে প্রমাণ করে নাও। প্রমাণ করে না নিয়ে গ্রহণ বর্জন বিশ্বাস অবিশ্বাস কোনো পদক্ষেপ নিও না স্টপ করে রাখো আগে দেখো যেই সাংবাদিক সংবাদটি পরিবেশন করেছে সে কতটা বস্তুনিষ্ঠ নীতিবান লোক কতটা তার সংবাদ বিশ্বাস করা যেতে পারে অথবা বিশ্বের হাজারো মিডিয়া বলছে এই মিডিয়াগুলোকে কতটা বিশ্বাস করা যেতে পারে আগে তাদের নীতি নৈতিকতা কেমন এই দিকটা আগে ফরক করো তারপরে ফাতা বাইয়ানু ফাইয় যে আয়াত কেন সেটার ব্যাখ্যা হবে বুঝে নাও না বুঝে আন্দাজে একটা জিনিস প্রচারে যেও না খবরটা বস্তুনিষ্ঠ হওয়ার পরে বিশ্বস্ত ব্যক্তি বলেছে এটা যদি প্রমাণ হয় তাহলে দ্বিতীয় দায়িত্ব হবে তাবাইয়ানু এটার ভিতরে কি আছে খুব ভালো করে বুঝতে হবে বুঝে এর পরে হলো প্রচারের পালা এর আগে নয় না হলে বিচার হবে কে আমাদের ময়দানে একটা কথা বিশ্বস্ত কিনা। সেটা খুব ভালোভাবে প্রমাণিত তুমি করেছ কিনা পরে দ্বিতীয় দায়িত্ব ছিল এটা বস্তুনিষ্ঠ সংবাদ বিশ্বস্ত সংবাদেকে বলেছে বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ সে সত্যই বলেছে পরে আমার দায়িত্ব হলো সংবাদটা কি আমি ভালো করে বুঝেছি কিনা এর আখ পাঁচ কি প্রেক্ষাপট কি সব মিলিয়ে রেজাল্ট কি বের হচ্ছে আমি বুঝতে পেরেছি কিনা যদি দুইটা আমার দায়িত্ব আমি পালন করে থাকি সঠিকভাবে বিশ্বস্ত এবং আমি বুঝেছি ঠিক মতো সংবাদ আর তার মর্ম আমি উদ্ধার করতে পেরেছি এরপরে আমি বলতে পারবো এর আগে নয় সোনাল হুজিরাতে ছয় নম্বর আয়াত পুরো আইটি পড়ছি ইন যদি কোনো ফাসেক কোনো নীতিহীন মিথ্যাবাদী ব্যক্তি যে সচরাচর মিথ্যা বলে এমন ব্যক্তি যদি কোন সংবাদ পরিবেশন করে হোক সে ব্যক্তি অথবা কোন টিভির সাংবাদিক রেডিওর সাংবাদিক কোন পত্রপত্রিকার সাংবাদিক বা অন্য কোন কিছু কোন ইন্টারনেট কোন ফেসবুক কোনো কিছুর অত্যাধুনিক সর্বাধুনিক কোন মিডিয়ার সাংবাদিক সে হোক না তাতে কিছু যে আসে না যাচাই করতে হবে পাতাবাই করো আরেক আছে কিনা। সেটা দেখো আর দ্বিতীয়ত তাই বুঝে নাও ভিতরে কি আছে বায়ান ক্লিয়ার করে নেওয়া স্পষ্ট করে নাও ভিতরের মর্ম উদ্ধার করে নাও এটা কেন করবা এটা যদি না করো তাহলে ভয় আছে हतुस बेह आलम आलतुम ना क्ष कोई पर लज्जित होते हैं तुम्हारे ये लज्जा थके बा अवश्य संबाद के दिए देखते हैं से विश्वस्त क्या संबद किए से बुझते भलोकर ये आयातर एक नेक्षट आट्टी मुफा सरण गण गणना करनादे हार्स एब्नो दल खोजाई नामे এক ব্যক্তি ছিলেন বনিল মুস্তালেকের সর্দার নেতৃস্থানীয় ব্যক্তি তিনি ইসলাম কবুল করলেন এবং নবজির সাথে তিনি একটা চুক্তি করলেন ইত্তাফাকা মহানবী সাল্লি সাল্লাম ইয়াবা সালহ যে নবুজি তার এলাকায় একজন তহসিলদার পাঠাবেন জাকাত তহসিলদার ইয় জাকাত বানিল মুস্তালেক বনির মুস্তালেক সম্প্রদায়ের সম্পূর্ণ জাকাত সে তহসিলদার উসুল করে আনবেদ সেই মর্মানবী সাল্লি সাল্লাম একজনকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে ফখরাজা রসুল রসুলিল্লা সাল্লি সাল্লামা তো রসুল্লাহ সাল্লি সাল্লামের যেই পাঠানো লোকটি সে বন্দুল মুস্তালাই দিকে রওয়ানা হলো অফিল ওয়াক্তে লাক ও খাফা কিন্তু ওই ব্যক্তির সাথে বন্দুল মুস্তালাইকের অতীতের একটা গণ্ডগোল ছিল এই লোকটি ওই কারণে রাস্তায় ভয় পেল যে আমি যে এখন বন্দুল মুস্তালাকের কাছে যাব যদি তারা আমার কোনো ক্ষতি করে প্রতিশোধ নেয় এই সেই ভয়ে ভীত হয়ে সে মাঝপথ থেকে ফিরে আসলো ওইদিকে এই লোক এসে নবীজির কাছে বলল এই দুধ তহসিলদার এসে বললো রুল্লা হারে সরওয়ার জাকাত দেবে না উল্টো আমাকে হত্যা করতেছে জাকা তো দেয়নি বরং আমাকে খুন করতে চেয়েছ নবীজি খুব রাগ হলেন রাগ হওয়ারই তো কথা তখন তিনি হারসের কাছে লোক পাঠালেন। মূল ঘটনা ফাটালেনার জন্য হারেসের কাছে যাদেরকে পাঠালেন রাস্তায় তাদের সাথে দেখা হয়ে গেল হারেস জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাচ্ছ তারা বলল ইলাইকা আরে তোমার কাছে তো যাচ্ছি হারস জিজ্ঞাসা করলো কেন তারা বলল যে নবী সাল্লা সাল্লাম তোমার কাছে যে একজন তহসিদার পাঠিয়েছিলেন সে তো গিয়ে বলেছে যে তুমি জাকাত অস্বীকার করেছ এবং তাকে হত্যা করতে চেয়েছো হারেস কে সত্য দিন নিয়ে পাঠিয়েছেন তার কসম করে বলছে আমি তাকে দেখিনি। তাকে আমি জাকাত না দেওয়া তো দূরে থাকুক তার সাথে আমার দেখাই হয়নি ওলা তা নিয়ে সে আমার কাছে আসেও নি তারপরে হারেস এসে নবীজির কাছে প্রবেশ করলেন সত্য নিয়ে পাঠিয়েছেন মা রু ও আমি তাকে দেখি আমার কাছে আসেও আর আমি তো এসেছি তখনই যখন তার আগমন বিলম্বিত হচ্ছে আমি দেখলাম তখন আমি রওানা হয়ে আপনার কাছে এসেছি সে তো আমার কাছে যায়নি দর্শক সবাই হয়েছে একটি বিরতির পর আবার আসবো আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দার সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য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 जानते हे देखु इसलमेर श्रेष्ठत कल रत साढ़े एगारोटा पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांग से पीस टी সংশোধনের জন্য সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার সমাজকে দিতে হবে কল্যাণ সাধনের জন্য যখন দুজন মুসলিম করবে তার মূল নীতিটাকে মনটা বড় করতে হবে মতান্তর থাকতে পারে কিন্তু যেন মনান্তর না থাকলে একমাত্র क्यों गुरुत्वपूर्ण भुल जाना देख इम समाजे गुरुत्व आज सन्ध्या साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंग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 দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় বিরতির পর আবার এলাম আমাদের এই প্রোগ্রামে প্রিয় দর্শক ঘটনা বলছিলাম অলিদেবনে অকর জাকি নবী সাল দার বানিয়ে গেল না কেন আমার উপর যাচ্ছেন না আল্লা আল্লাহ রসুল কি আমার উপর রাগ হয়েছে। এই কথা যখন সে বললো তখন এই আয়াত নাজিল হলো ওই ঘটনার প্রেক্ষিতেই এই বিশ্ববিখ্যাত এই মূলনীতিটি নিয়ে এ আয়াত নজর ওহে ইমানদার সমাজ কোনো নীতিহীন ফাসেক ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে পাতা ভাইয়ানু সেটাকে ভালো করে বুঝে নাও কি আছে সংবাদের মধ্যে আন্তন তাহলে অজ্ঞতা বসে কাউকে আক্রমণ করে বসবে হতসবেহামা ফলতম না দিমিন তারপর নিজের ক্রিয়াকর্মের উপরে লজ্জিত হবে এখানে ফাতা বইয়ানু আর এক রাতে ফাতাসাব্যাতু দুইটাই এসছে দুইটায় সহিকের হাত বিশুদ্ধকেরা তাহলে এখানে আমরা যেটা পেলাম যে কোনো সংবাদ শুনেই সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবার কোন সুযোগ নেই করা নিষেধ করে দিয়েছে বিশেষ করে অবিশ্বস্ত সূত্রে যদি সে সংবাদটি আসে আজকে পৃথিবীর সংবাদ সূত্রগুলি অধিকাংশই অবিশ্বস্ত একশোটি মিডিয়ার মধ্যে এক দুটোর বেশি আপনি সত্যবাদী পাবেন না প্রিয় ভাই বোনেরা এজন্যই বিশেষ করে এই যুগের জন্য এই মুর্নীতিটি কোরআনের ঘোষিত যে অবিশ্বস্ত ব্যক্তিরা নীতিহীন ব্যক্তিরা সংবাদ দিলেই সেটা বিশ্বাস করার সাথে সাথে কোনো সুযোগ নেই সেখানে আগে তাসাবুত করতে হবে অর্থাৎ সত্য কিনা এটা দেখতে হবে তাসাব্বুত প্রমাণিত হলে তারপর তাবাইন করতে হবে সংবাদে কি বলা আছে আমি বুঝেছি কিনা ঠিক মতো সেটা দেখতে হবে তারপরে গিয়ে ভালো একটা আমরা মনে করবো বা একসানে যাব। এর আগে কোনো সুযোগ নেই এভাবে প্রিয় দর্শক একটা সংবাদ সেটার তথ্যসূত্র বিশ্বস্ত কিনা তারপরে দাবাইন হয়েছে কিনা এখানে ঘটনাটা কি আসলে কি সেটা সঠিকভাবে সেটা বোঝা হয়েছে কিনা এই দুটা জিনিস দেখা অপরিহার্য আপনি দেখবেন আজান হয়েছে এখন সবাই মসজিদমুখী মসজিদে যাচ্ছে একজন আলেম দেখলেন ঘরে ঢুকছে মানে আপনি যদি কোথাও গিয়ে বলেন যে আজান হলো আমরা সবাই গেলাম মসজিদে হুজুরকে দেখেছি উনি ওই সময় ঘরে ঢুকে গেছে তার মানে উনি জমাতে আসেননি আপনার কিন্তু উনি ছিলেন। রাস্তায় জামাতে নামাজ পড়ে এসেছেন উনি কসর করে এসেছেন জোহর আসর একসাথে পড়ার বিধান আছে তিনি দুইটাই একসাথে জামাতে পড়ে এসেন এটা আপনি দেখেননি তাহলে আপনি যে বলেছেন যে আজানের পরে আমরা তখন সবাই মসজিদে গেলাম ওস্তাদকে দেখেছি হুজুর দেখেছি উনি তখন ঘরে ঢুকে গেছেন অর্থাৎ তিনি জামাতে আসেননি কথাটা সত্য হয়েছে কিন্তু সংবাদটার ভিতরে মূল ঘটনা কি এটা আপনি বলতে পারলেন না মূল ঘটনা তিনি নামাজ পড়ে এসেছিলেন তার এখন নামাজ পড়ার দরকার ছিল না যেন তিনি ঘরে ঢুকেছেন এটা না জেনে আপনার জন্য এই সংবাদটা পরিবেশন করা ঠিক হয়নি যে উনি কেন ঘরে ঢুকেছেন তার অন্য কোনো ওজোরও থাকতে পারত। মানবিক কোনো প্রয়োজন থাকতে পারে বাসায় এমন কোনো সিরিয়াস রুগীও থাকতে পারে যে সংবাদ দিয়েছে এক্ষুনি আসা রুগী মারা যাচ্ছে মানুষের কত কিছু থাকতে পারে শুধু একটা দিক দেখেই তাসাবুত হয়েছে তাবাইয় হয়নি বিষয়টি সত্য সংবাদটি সত্য কিন্তু সংবাদটি আমি বুঝিনি কেন এই সংবাদটি ঘটেছিল ঘটনাটি কি হয়েছিল আমি বুঝিনি যদি আমি না বুঝি তাহলে এটা ব্যয়ান করাই আমার জন্য ঠিক হবে না এটা অবৈধ অতএব যে কোনো সংবাদের ক্ষেত্রে সেটা তাসাবুত তাপাইয় সেটা তথ্যসূত্র যেমন সঠিক হতে হবে সেটা বুঝে নিয়ে প্রেক্ষাপট কী সেটা কতটা ন্যায় হয়েছে কতটা অন্যায় হয়েছে ন্যায় হলে কেন অন্যায় হলে কেন সব জেনে ক্লিয়ার হয়ে তারপরে সেটা বলতে হবে রমদান মাস চলছে আপনি দেখলেন রাস্তার কিনারে চা দোকানে পর্দাটা নিয়ে এক লোক চা পান করতেছে বা খাচ্ছে আপনি হঠাৎ দেখে আপনি খুব ঘৃণা করলেন শি শি এই লোকটা এই রমজান মাসে খাচ্ছে আপনি একখানে গিয়ে বললেন যে দোকানে একটা লোকে চা খায় খেপিয়ে তুললেন মানুষদেরকে এটা কি ঠিক হয়েছে না ঠিক হয়নি এটা রাস্তা এখানে মুসাফিরের গমনাগমন হয় যে লোকটা খাচ্ছে সে হয়তো মুসাফির কেন খায় কি হিসাবে সে খেয়েছিল এই জিনিসটা তাই না করে ভালো করে না বুঝে গিয়ে বলা উচিত হয়নি এখন যদি লোকটি মুসাফির অথবা রোগী অসুস্থ মানুষ তার রোজার হুকুমে নেয় লোকজন এসে যদি তাকে পিটায় আপনার সংবাদ পেয়ে দোকানদারকে পিটায় দোকান ভেঙ্গে দেয় তা এটা সম্পূর্ণ দায় দেয় আপনার উপরে আসবে অতএব এজন্যই আল্লাহ আল্লাহ দুটো মূলনীতি এখানে আমাদেরকে দিয়েছেন শোনার পরে বস্তুনিষ্ঠ কিনা সত্য কিনা এটা জানা ফরজ আর কি সংবাদ সেটা বুঝে নেওয়া ফরজ তারপরে বলা যাবে এর আগে বলা যাবে না ফাঁসে কে সংবাদ গ্রহণযোগ্য হয় না ফাসেকের সংবাদ নীতিহীন ব্যক্তির সংবাদ ইসলাম বিশ্বাস করে না অন্য সূত্রে যখন সেটা পাওয়া যাবে বিশ্বস্ত সূত্রে নিরপেক্ষ সূত্রে সেটা বিশ্বস্ত বলে যদি পাওয়া যায় তখন ওই সূত্রের কারণে সেটা গ্রহণযোগ্য হবে নাহলে গ্রহণযোগ্য হবে না আজকাল বিশ্বের অধিকাংশ সংবাদেই এই গ্রুপের মধ্যে পড়ে যায় নীতিহীন মানুষরা সংবাদ পরিবেশন করে সবচেয়ে বেশি পৃথিবীর অধিকাংশ সংবাদ বিশেষ করে কোন এক গ্রুপ তার শত্রু গ্রুপের ব্যাপারে যেই কোনো এক জাতি যে জাতিকে তারা শত্রু মনে করে তারা ওই জাতির কাউকে নিয়ে কোনো সংবাদ দিলে এটা অবশ্যই দেখতে হবে যাশাই বাসায় না করে বিশ্বাস করার কোনো সুযোগ নেই যারা শুনেই সংবাদ পরিবেশন শুরু করে সুরানা তিরাশি নম্বর আয়াতে তাদের দুর্নাম করা হয়েছে আল্লাহ বলেছেন ওইজা জ্যাহম আমরুন মিনাল আমনে আবিল খৌ এদের কাছে যখন কোনো নিরাপত্তার বা ভয়ভীতির সংবাদ আসে সাথে সাথে আজা ও বিহি এরা এটাকে প্রচার করা শুরু করে দেয় ওলা উলিলাম হোম যদি তারা এই সংবাদকে রসুলের কাছে নিয়ে যেত বা যারা উলিলামর যারা ওলামাঈ কাম কর্তৃত্বশীল যারা আছেন তাদের কাছে নিয়ে যেত আলিমহুল্লাহম তাহলে যারা সংবাদের ভিতর থেকে মূল রুট কি আছে সংবাদের মধ্যে এটা বের করে এনে বুঝতে পারেন তারা এটা বুঝবার চেষ্টা করতে পারতো কিন্তু তাদের কাছে না নিয়ে নিজেরাই প্রচার করে দিয়ে প্রচার হয়ে গেলে তো আর কোনো কিছু করার সুযোগ থাকে না এজন্যই তাদের দুর্নাম করা হয়েছে এখানে আজকালকার মিডিয়ার যুগে মিডিয়ার মিথ্যাটা ভয়াবহ মিথ্যা নবীজি মেয়েরাজের রাত্রে এক লোককে দেখেছেন একজন লোক তার পাশে দাঁড়ানো তার মুখের এখানে লোহার আংটা লাগিয়ে একটানে টানে ঘাড় পর্যন্ত ছিঁড়ে ফেলতেছে আবার এই পাশে লাগিয়ে এভাবে আংটা লাগিয়ে আরেক টানে এই পর্যন্ত ছিঁড়ে ফেলতেছে সহি বুখারি হাদি সেটি জিজ্ঞাসা করলেন এই লোকটা কে তখন ফিরেস তারা বললেন যে এটা এমন লোক একজেবুল কাজবা ফায়াবলুগুল আফাক ফলুগুল আফাক এমন মিথ্যে কথা বলে সারা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে যায় এই জন্য যেই মুখ দিয়ে মিথ্যা বলেছিল সেই মুখের এই আজাবে শাস্তি পানিশমেন্ট তাকে দেয়া হচ্ছে মিন ভাইদের উচিত। নামাজবি মিথ্যা প্রচার করার মতো এত বড় অন্যায়ের একটা গুরু দায়িত্ব গুরু ভার পাপের বোঝা আপনার নেওয়া উচিত না দুনিয়াতে আমরা কয়দিন বাঁচবো ক্ষণস্থায়ী জীবন আমাকে তো আমার আখেরাতের জীবনে সব কিছুরই বিচারের মুখোমুখি হতে হবে সে আখেরাতের কথা মনে রেখে চিন্তায় রেখে সত্যবাদী জীবন যাপন করা রাজুল হাত একজন ব্যক্তি সত্য কথা বলতে বলতে সত্য চাইতে চাইতে একসময় সময় আল্লাহর কাছে সিদ্ধিক পরম সত্যবাদী রূপে আল্লাহ তাকে টাইটেল দিয়ে দেন আল্লাহ সারা পৃথিবীতে তার একটা সুনাম ছড়িয়ে পড়ে এটা কত বড় পাও না কোন রাষ্ট্রীয় বিষয়ে সরকারের বিষয়ে হলেও কোন সংবাদ সরকারের বিরুদ্ধে হঠাৎ করে যাচাই বাছাই না করে সত্য সত্য না বুঝে প্রচার করে দিলে সরকার ক্ষতিগ্রস্ত হলো বা কোনো দনের বিরুদ্ধে একটা সংবাদ এভাবে পরিবেশন করে দেয়া হলো কোন ব্যক্তির বিরুদ্ধে এভাবে একটা সংবাদ যদি সত্য মিথ্যা যাচাই না করে এবং সংবাদে কী আছে সেটা না বুঝে যদি প্রচার করে দেয়া হলো তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এবং তাকে যে ক্ষতিগ্রস্ত জানা করলো তারা ক্ষতিগ্রস্ত হলেও আখেরাতে বিচার হবে দুনিয়াতেও হবে এই খুবই গুরুত্বপূর্ণ। কোনো সংবাদ করা একজন মুসলিমের জন্য হারাম যতক্ষণ নিরপেক্ষ বিশ্বস্ত সূত্রে সেটা না পাওয়া যাবে এবং সেটাতে কি আছে সেটা বোঝানো হবে ততক্ষণ পর্যন্ত সারা বিশ্বের সংবাদ মাধ্যমগুলো যদি এই একটি মূল নীতি তারা গ্রহণ করে সারা পৃথিবীর চেহারা পাল্টে যাবে এই পৃথিবীতে এই যুগে কেউ কাউকে জলুম করার রাস্তা পাবে না কিন্তু জালিমরা দেখে পয়সা দিয়ে সংবাদ যেমনি ইচ্ছে এমনি রাতকে দিন দিনকে রাত বানিয়ে নেওয়া যায় কোনো ব্যাপার না সেজন্যই জালিমরা জুলুম করে পার পেয়ে যায় এই জন্যই এই মূলনীতির উপরে আমল করা অপরিহার্য আমাদের সবার জন্যই পারিবারিক জীবনে আপনার স্ত্রীর ব্যাপারে শুনেছেন স্ত্রীর মোবাইলে একটা মেসেজ এসছে মেসেজটা তো কেউ শয়তানি করে দিতে পারে আপনি দেখে সন্দেহ করে স্ত্রীকে তালাক দিয়ে দিলে। বা স্বামীর মোবাইলে একটা মেসেজ আসলো একটা খারাপ মেসেজ স্ত্রী দেখেই তেলে বেগুনে জলে পুড়ে একবারে স্বামীকে অবিশ্বাস করে বাফের বাড়ি চলে গেল তে হবে না সকল ক্ষেত্রেই দেখতে হবে কে দিয়েছে কেন দিয়েছে আসলে কতটা এখানে স্বামীর দোষ বা স্ত্রীর দোষ দোষী হলে তখন চিন্তা করা যাবে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত চিন্তাই করা যাবে না কোনো একশানে যাওয়া যাবে না আল্লাহ তালা তফিক দান করুন সফানকুল্লিয়দিক্লাহন أستقبلكم وطيب إليك والسلام عليكم ورحمة الله وبركاته আপনার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক आइबन, जी बी बान्डो, एल ओ उएडी 309 छय, 3401, 824य, 921 सट कोड, 30 008 3, स्वेफ, बी आई सी कोड, आइबी ओ, बी जी बी बाइश, टाका पाठी आमदरी इमेल कोरून, admin at a rate, peace tv.tv पीस टीभी, मानोभतर समधान जा मानुशके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 अनुग्रह अंतरे सृष्टिकारी हादिस समूह कल रोटा पुन सम्प्रचार सकाल दस टाय